আসসালামুক রহমত লবাকাত ফকম রীমা ওমনখলাফতাম বর কনা ফান ওহজাম মিন ও خلفهم জজমআ মোহনাল সমস্ত প্রশংসা যে আল্লাহ রব আলিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ যে বিধানে রয়েছে সেই বিধান নাজিল করেছেন সাল্লাতে সালাম নাজিল হুক রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের উপর যিনি আনুগত্য করতে বলেছেন আল্লাহ রাবুল্লা আলমিনের এবং তার রসুল সাল্লাহ আলাইসাল্লামের আনুগত্যের পরে শাসকের ভালো কাজের ক্ষেত্রে জায়জ কাজের ক্ষেত্রে হারাম না জায়জের ক্ষেত্রে কোন সৃষ্টির কোন ব্যক্তির শাসক হোক পিতামাতা মাতা ওই ভাব হোক আনুগত্য নেই আমাদের ধারাবাহিক আলোচনার সার্ভসন্নার আজ ছয় সাবান চোদ্দোশো বিয়াল্লিশ সিজির মোটামুশে মার্চ দুই হাজার একুশ পর্ব নম্বর চোদ্দো সার্ভসন্নার বিষয়বস্তু শাসকদের বৈধ কাজে আনুগত্য যদিও এর সাথে আর অন্যান্য অন্য বিষয়গুলি এসেছে কিন্তু অধিকাংশ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটি কোনো শাসক হোক না কেন সৎ হোক অথবা অসৎ হোক কিন্তু শাসকের বৈধ কাজে আনুগত্য করতে হবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে বৃহৎ স্বার্থে হারাম কাজে আনুগত্য নেই এখন দেখা যাক লেখক কি বলছেন বলছেন ওয়সাম ও আতীল লেখক এমাম আলব রহমতুল্লাহ আলী তিনি বলছেন যে শুনতে হবে এবং আনুগত্য করতে হবে লীল আইম্মা এমামদের মানে শাসকদের এমাম হচ্ছে দুই রকম এক হচ্ছে এমাম এমামাতে সগুড়া খুদ্র এমামত আর একটা এমামতে অজমা বা কবরা বড়ো এমামত বা বৃহত এমামত এমামতের সুগরা হচ্ছে মসজিদের এমাম সলাতের এমাম শুধু মসজিদে তার এমামতি সীমিত এই জন্য সুগরা সুগরা বলে ছোট করা হয়নি বড়। উদ্দেশ্য হচ্ছে যে তার এমামত শুধু সীমিত কিসে মসজিদের সাথে আর শুধু সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সালাতের আগেও তার আনুগত্য নেই তার একদা নেই আর সালাতের পরে সালাম ফিরে দিল তার একদা অনুসরণ নেই আর এমামতে ওজমা বা হচ্ছে বড় এমামত সেটা হচ্ছে সারা দেশের যেটা জাতির এমামত জি সেটা যদি একটি দেশ সারা বিশ্বে যেমন একসময় ছিল যে মুসলিমদের শুধু একটি দেশ খেলাফত মানে মুসলিমদের শুধুমাত্র একটি দেশ এটাই হচ্ছে আসল এটা হলে সবচাইতে ভালো এটা হলে কত বড় একটা শক্তি যেই শক্তির নাম শুনলে কুফরি শক্তির অন্ত থত্থর করে কাব্যে আর কেঁপেছেও এমনকি খেলাফতের এমন একটা যুগও গেছে খেলাফতের আশাটা বলছি না ধরেন ওসমানী খেলাফতের যুগটাই নেন যদিও বেদাত মিশ্রিত খেলাফত দুনিয়াদার খালিফা কিন্তু এই খেলাফতের নামকে এত ভয় পেত যে এই খেলাফতকে ধ্বংস করার জন্য তারা কত রকমের জ্বর ষড়যন্ত্র করল আর তাতে আমাদের পাপের কারণে কাফের শক্তিগুলি সফল হয়েছে কামাল আতা তুর্ক মুলহেদ বেদিন এবং ধর্মনিরপেক্ষ বা নাস্তিক এই রকম লোককে তারা অস্তরে হিসেবে ব্যবহার করে প্রথম সারা বিশ্বের মুসলিম খেলাফত একটাই ছিল আর তারপরে একাধিক হয়েছে একাধিকও হয়েছে ওসমানী খেলাফতের যুগে ভারত ওসমানী খেলাফতের ভারত মানে তখনকার যুগের ভারত মানে অখণ্ড ভারত পাকিস্তান থেকে শুরু করে বারমা পর্যন্ত এই এই খেলাফত মোগলদের কাছে ছিল মোগল শাসকদের কাছে ছিল তো তাহলে বোঝা যাচ্ছে যে একাধিক খেলাফতও থাকতে পারে যদি ঐক্য সম্ভব না হয় তো একাধিক খেলাফত থাকতে পারে খেলাফত শেষ যখন হয়ে গেছে তো একাধিক মুসলিম দেশ যেমন বর্তমান মুসলিম দেশ আছে সে মুসলিম দেশগুলি যদি আপন আপন জায়গা থেকে আপন আপন দেশে সেখানকার শাসকরা ইসলামী আইনের বাস্তবায়ন করে সেটা হচ্ছে ইসলামিক দেশ যেটা হচ্ছে ইসলামিক দেশ আল্লাহ যেন তাদেরকে তোভিক দান করে যেমন সৌদি আরবে রয়েছে আলহামদুলিল্লাহ যে তো একাধিক দেশ প্রয়োজনে জায়জ রয়েছে এটা অনেকে বুঝে না হ্যাঁ খেলাফত মানে একটা হবে তো একটা তো এটা অবাস্তব কথা হাওয়াতে কথা বললে হবে না বাস্তব বাস্তবে অসম্ভব এখন সারা বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলিকে এক করা অসম্ভব সুতরাং আপন আপন জায়গার থেকে এই ছোট ছোট দেশ থেকেও যদি ইসলামী বিধি বিধান বাস্তবায়ন করে সেটা হচ্ছে ইসলামী দেশ ইসলামী রাষ্ট্র খেলাফত রাশেদার যুগে আর তারপরে ও যুগে তারপরে আব্বাসিদের যুগে একটি খেলাফত ছিল খেলাফত একটা ছিল আব্বাসিদের যুগে একটি খেলাফত ছিল আর তারপরে বিভিন্ন খেলাফত হয়েছে মুসলিম আল্লাহ যেন আমাদের হারিয়ে যাওয়া এই মূল্যবান সম্পদ আবার ফিরিয়ে দেন এবং তার জন্য আমাদেরকে জীবন করার তৌফিক দান করেন। মুসলিম ওম্মাকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করে বলছেন যে শুনতে হবে আর আনুগত্য করতে হবে লীল আইম্মা শাসকদেরকে আইমা এমামের বহু বচন এমাম বলেন অথবা খোলাফা বহু বচন খলিফা বলেন খালিফা এক বচন ভাষার পার্থক্য এমন নয় যে নাম নামকরণীয় হইতে হবে কোনো দেশে যদি এমাম নাম থাকে তাও যাইজ কোনো দেশে যদি খালিফার নাম থাকে তাও যাইজ কোন দেশে যদি আমির নাম থাকে অমুক দেশের আমির হ্যাঁ তাও যায়জ কোন দেশে যদি নাম থাকে মালিক তাও যাইজ কারণ খেলাফতের আশেদার পরে প্রথম মালিক যদিও তখন নাম ছিল খেলাফতে বানু ও মাইয়া বানুইয়া খেলাফত আব্বাসী খেলাফত ওসমানী খেলাফত কিন্তু তারা সব মুলুক ছিলেন রাজা বাদশাহ ছিলেন জি কারণ বংশ পরম্পরা তারা রাজা হইত ওসমানীদের যুগে ওসমানী বংশে খেলাফ সীমিত থেকেছে আব্বাসীদের যুগে আব্বাস আল্লাহতালহ বংশে খেলাফ সীমিত থেকেছে ওমাইয়া যুগে বন ও মাইয়া অর্থাৎ মাভিয়া রাজিয়া বংশ মা বাপের নাম হচ্ছে তো এমাম বলেন অথবা খালিফা বলেন আর মালিক বলেন সুলতান বলেন কোনো জায়গায় সুলতান বর্তমান ওমানের যাদেরকে বলতে সুলতান হ্যাঁ সুলতানত ওমান বলা হচ্ছে যাই বলেন না কেন নাম আসলে বা শব্দ উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে কাজ এমনকি যদি রাষ্ট্রপতিও বলা হয় প্রধানমন্ত্রীও বলা হয় যেমন গণতান্ত্রিক দেশগুলো বলা হচ্ছে কিন্তু ইসলামী আইনে যদি বাস্তবায়ন করছে সেটাই ইসলামী দেশ এমন শর্ত নাই যে ওই খেলাফতের নামটা কায়েম হইতে হবে এমন শর্ত নাই তবে হইলে ভালো জি খালিফা অতএবা মাম এরকম নাম হলে ভালো শুনতে হবে এবং আনুগত্য করতে হবে লি আইম্মা শাসকদের সেই শাসকের নাম যেটাই হোক না কেন যেমন বললাম হিমা ইয় বল্লা কোন ক্ষেত্রে শুনতে হবে কোন ক্ষেত্রে মানতে হবে যেই বিষয়গুলির ক্ষেত্রে আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন এবং সন্তুষ্ট হন যে আল্লাহ অসন্তুষ্ট হবেন না এই কাজে যদি আমি সরকারের আদেশ নিষেধ মানি তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবেন না সিগন্যাল রেড হয়ে যদি সিগন্যালে দাঁড়ান খালি গাড়ি ট্রেনে কিচ্ছু নেই দাঁড়িয়ে আমি দেখছেন কিচ্ছু গাড়ি সকালবেলায় মনে মনে হয় গভীর রাতে হচ্ছে দাঁড়েন বা অনেক জায়গায় এরকম আছে কিন্তু সরকার বলছে না যে রেড সিগন্যাল আছে তোমাকে দাঁড়াইতে হবে এখানে যদি দাঁড়ান তো আল্লাহ ভালোবাসেন না বাসেন না হুশিও ভালোবাসেন আল্লাহ না অসন্তুষ্ট না আপনার দাঁড়ানোটাকে আল্লাহ ঘৃণা করেন বিপরীত হচ্ছে কারাহা ঘৃণা করে আল্লাহ ঘৃণা করে বরং পছন্দ করেন তো বৈধ কাজে ওই জন্য আমি প্রথমে বলেছি বৈধ কাজে বৈধ কাজেই যদি সরকার আনুগত্য করতে হয় তাহলে সেই কাজগুলো যদি সুন্নত মোস্তাহাব হয় সেই কাজগুলি যদি ইসলামের দৃষ্টিতে ফরজ অজেব হয় তাহলে তো আল্লাহ ফরজ অজব করে রেখেছেন দিনেই সেগুলো সুন্নত হয়ে আছে জি তাহলে যে ফরোজ সন্ন্যত মুস্তাহাব তারপরে আপনার অধিকাংশ এতগুলি ক্ষেত্রে ক্ষেত্রে আপনি সরকারের আনুগত্য করবেন আনুগত্য শুধু করবেন না কোনখানে যে কাজটি কোরআন সন্নার আলোকে ও হার আনুগত্য করবে আর কেউ যদি খেলাফত পেয়ে যান খেলাফতের অধিকারী হলেন ওলিয়া। কেউ যদি খেলাফতের অধিকারী হয়ে যায় সেই ঐক্য বিভিন্ন ভাবে হইতে পারে কখনো এমন হতে পারে যে একজন প্রস্তাব রাখলেন আর তারপর সবাই এক বাক্যে মেনে নিলেন যেন অবাকর সিদ্দিক রাজিয়া আল্লাহ তাল ক্ষেত্রে হয়েছে কেন হয় তিনি খালিফা হইলেন পরামর্শ তো চলছিল কিন্তু রসুর উল্লাহ সালাম ঋষার আঙ্গিত ছিল এই কথাগুলি সাহাবাইকারের সামনে ছিল কল্পনা জল্পনা চলছিল বিভিন্ন মতমত পেশ হচ্ছিল কিন্তু ওমার রাজি আল্লাহ তালে দেখলেন যে রসুরুল্লাহ সাল্লি সাল্লাম যাকে জীবদ্দসায় পছন্দ করেছেন তার জায়গায় মসজিদ নবেতে ইমামতের জন্য দিনের এমামতের জন্য তিনি দুনিয়ারও ইমামত এবং আমাদের মধ্যে শ্রেষ্ঠ এছাড়াও বহু হাদিস রয়েছে যেগুলোতে ইসারা ইঙ্গিত করা হয়েছে যে আমার পরের যোগ্য ব্যক্তি সব যেতে বেশি প্রথম আসত আমি এবং আবু বাকর গেছিলাম এইভাবে এক মহিলা এসে যে আপনাকে তো আজকে পেয়ে গেলাম যদি এমন সময় কোনো মাসলা জানার জন্য আসে কোনো সমস্যার জন্য আসে আর আপনাকে না পাই তো কার কাছে যাবো এই তে অবাককার কাছে যে তাহলে ঈশারা ইঙ্গিত অবকারে নামকরণ করিয়ে দিছিল সুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সেটা আল্লাহর হেকমত ছিল এবং সুরুল্লাহ আসালসাল্লাম সেটা জানছিলেন যে তিনি নামটাই স্পষ্টভাবে বলেননি কিন্তু হয়ে বলা ছিল সেটাই আল্লাহ যেটা আল্লাহ পছন্দ করেছিলেন যেটা রসুরল্লাহ পছন্দ করেছিলেন সেইটার ওপর কী হয়ে গেল এজতেফাক এজমা হয়ে গেল ওমার আল্লাহ তাল বললেন যে আপনি হাত বাড়ান আমি আপনার সাথে বায়াত করি বায়াত করলেন সময় সবাই বায়াত করে নিলেন এক দুজন এমন ছিল যে ধীরে ধীরে বয়াত করলো কিন্তু প্রায় বায়াত হয়ে গেল এই জায় দ হচ্ছে যিনি যোগ্য খালিফা তিনি যদি কারো নামকরণ করে দেন তার নাম নির্দিষ্ট করে দেন আর তিনি যোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তি কেউ এমন নয় যে একেবারে অযোগ্য যোগ্য তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে যেটা অনেকে বুঝে না বেশি যোগ্য ব্যক্তি থাকতে যোগ্য ব্যক্তিকে এমামত খেলাফত দেওয়া যায় আছে এমনটা ইসলামের নাই যে বেশি যোগ্য ব্যক্তি থাকতে কম যোগ্য ব্যক্তিকে কেন দেওয়া হইলে বুঝতে পারছেন না এই জন্য সাহবাই ক্যামেরা জমা নাই ধীরে ধীরে অবকার ওমর আলী পর্যন্ত ঠিক আছে কিন্তু মা ওইয়ারি আল্লাহ তালামে নাই যখন তিনি নিজের ছেলের এজিদদের নামকরণ করলেন তাকে অলি আহাদ হিসাবে তো এই বিষয়টাকে অনেকে বুঝে না তিনি অযোগ্য ব্যক্তি ছিলেন না শিয়াদের যে বর্ণনাগুলি সেগুলিতে বদনাম করা হয়েছে কিন্তু অযোগ্য ছিলেন না যথেষ্ট যোগ্য ছিলেন মানুষ তো কেউ পাপের ঊর্ধ্বে না মানুষকে ভুলের ঊর্ধ্বে না কিন্তু তার চাইতে অনেক যোগ্যযোগ্য ব্যক্তি ছিল এতে কোনো সন্তান নেই কিন্তু সরিয়েতে কি এমনটা হারাম এরকম বিধান কিন্তু নেই শরীয়তে সেন্টারে আমাদের দায়ীদের একজনকে নেতৃত্ব দিতে হবে হ্যাঁ এখন দায়িত্বের মধ্যে যে বেশি যোগ্য তাকে না দিয়ে যে কম যোগ্য একজন আব্দুল হ্যাভসি হ্যাভসি তুমি সাদা তুমি সে হচ্ছে নিগ্রজাদ হাত কাটা তার নাক কাটা ইত্যাদি তার ঠোঁট কাটা হইতে পারে বিশ্রী দেখতে তাও তার কথা মানতে হবে শুনতে হবে এই কথা শুধু খেলাফতের ক্ষেত্রে নয় এটা আপনার কর্মক্ষেত্রে কোম্পানিতে যে আপনারা কাজ করছেন ওই ক্ষেত্রে মনে রাখবেন অনেকের কিন্তু এটাকে নিতে চাই না আরে আমার ওপর আমি হচ্ছি এই দেশের এই পাসপোর্টওয়ালা আর আমার ওপর এটা বাঙালি আমার নেতৃত্ব তৈরি অথবা সব সবাই ধরেন বাংলা ভাষা বাংলাদেশে কিন্তু আরে উড়ছেই তো আমার ডিগ্রি আমি মাস্টার ডিগ্রি ও ব্যাচেলার পাশ করেনি ওকে কেন মানবো আমি না না না না এটা চলবে না ও যে কাজটি তাকে কোম্পানি দিয়েছে সে যোগ্য কি না আর তারপরে কোম্পানি দিয়েছে ওকে দায়িত্ব শুধু না তোমাকে আনুগত্য করতে হবে তোমার জুনিয়র হইলেও শরীয়তের বিধান অজীব আনুগত্য বিষয়টি শুধু রাষ্ট্রীয় বিষয় নয় আপনার এই যে প্রতিষ্ঠান আপনার যে কোনো প্রতিষ্ঠান সেই ক্ষেত্রেও আনুগত্য করতে হবে আমার চাইতে ছোট হতে পারে আমার মোদির ডাইরেক্টর হ্যাঁ আর কিছুতে বয়সে ছোট হতে পারে কিন্তু আমাকে অনুগত করতে হবে কারণ আমি তার অধীন যে এটা হচ্ছে শরীয়তের বিধান আর যোগ্য ব্যক্তি বেশি যোগ্য থাকতে যোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া যায় এটাও জেনে রাখতে হবে যাই হোক তো বোমারজি আল্লাহ তালাহ নাম একবারে সুনির্ধারিত করে তাহলে যে আমার পরে কে খেলি খেলি ভাবেন আমার যোগ্য ব্যক্তি ব্যক্তিযোগ্য ব্যক্তিকে কি করেছেন খালিফা বলে তিনি ওসিয়ত করে চলে গেছেন হয়ে গেল সেটা ওসমান রাজি আল্লাহ ক্ষেত্রে ওমার রাজি আল্লাহ তাদের সুরা সিস্টেম করলেন যোগ্য কয়েকজন ব্যক্তি মিলে যোগ্য ব্যক্তিকে কি করবে নির্বাচন করবে এটা ইলেকশান নির্বাচন নয় এটা হচ্ছে সুরা যোগ্য ব্যক্তিদের সিলেকশান মনোনয়ন আর এই ছয় জনই ছিলেন আশরাম ও বসরার গত সপ্তাহের আলোচনাতে এসছে এই ছয়জন যোগ্য ব্যক্তির মধ্যে একজন হবে আর বাকি পাঁচজনে পরামর্শ করে একজন একজনকে করবে সেই ক্ষেত্রে দুটো মত ছিল কেউ বলছিল যে ওসমানকে করলে ভালো কেউ বলছে যে আলীকে তবে ওসমান আজিয়াল্লাহ তালানোর ওর সামর্থ্য বেশি যে তাকে করা হবে আলী আজিয়া যোগ্য তাকেও যদি তিন নম্বর কেউ খেলো সেটাও ঠিক ছিল আর ওসমানকে করেছেন সেটাও ঠিক জি যেটা হয়ে গেছে এই যে এজমা হয়ে গেছে খেলাফতের পর এজমা হয়ে গেছে তিনি তৃতীয় খালিফা চতুর্থ খালিফা আলী রাজি আল্লাহ কালামন তার উপর এজমা হয়ে গেছে এইভাবে আর কি তো যদি কেউ খেলাফত দায়িত্ব গ্রহণ করে আলী তার উপর ঐক্যমত জনগণের মানে এই নয় যে যোগ্য অযোগ্য শিক্ষিত অশিক্ষিত সৎ অসৎ হবে এখানে মানে যারা বলা হচ্ছে যোগ্য ব্যক্তিদের এই জন্য বায়াত সবার নাই কিন্তু বায়াত এই নয় যে দেশের পনেরো কোটি বিশ কোটি মানুষ সবাই বায়াত করবে যোগ্য ব্যক্তিরা প্রতিটি এলাকার একজন প্রতিনিধি যোগ্য ব্যক্তি এই এইরকম হি এবং তারা সন্তুষ্টা দেশের সন্তুষ্ট কোন উপায় নেই সেটা হচ্ছে যদি বল পূর্বক কেউ ক্ষমতা দখল করে ক্ষমতার জোরে ক্ষমতা দখল করল আর তারপর দেশ দেশে শান্তি প্রতিষ্ঠা করে ফেলল তার দ্বারা এখন তার বিরুদ্ধে যদি কেউ বেরই অস্ত্র ধারণ করে বিদ্রোহ ঘোষণা করে তাহলে শুধু রক্তপাত হবে আর কোনো লাভ নেই তাহলে তাকে খালিফা মেনে নিতে হবে জি তো পরবর্তীকালের অধিকাংশ যে খেলাফতগুলি ঠিক এই এই ধরনের বা অধিকাংশ যে রাজত্বগুলি সেগুলি এই ধরনের এই ধরনের এর অন্তর্ভুক্ত জোরে গায়ের জোরে ক্ষমতার জোরে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে খালিফা সুতরাং যত গুলো মোগল খালিফা সব খালিফা ওসমানীরা ক্ষমতার জোরে সুতরাং খালিফা এইভাবে আর কি জি এই যে ইলেকশন কাফেরদের গণতন্ত্র নিয়ে আসলে ইলেকশানের মাধ্যমে জিতছে সেটা ইলেকশান স্বচ্ছ আপনার হোক দুর্নীতিমুক্ত ইলেকশান হোক অর্থাৎ দুর্নীতিযুক্ত অস্বচ্ছ ইলেকশান হোক কিন্তু সেটাও এর অন্তর্ভুক্ত চলে এসছে দেশ পরিচালনা করছে আনুগত্য করে এটা এগুলো হচ্ছে সৈয়তের বিধান এতে শান্তি রয়েছে কিন্তু যদি এর বিরুদ্ধে খরচ করে বের হয় তাহলে এতে মা বা আকামুদ্দিনওয়ালা আকামুদ্দিনিয়া যারাই বেরিয়েছে শাসকের বিরুদ্ধে তিনি বলেছেন না তারা দুনিয়া প্রতিষ্ঠা করতে পেরেছে বন্ধ হয়ে গেছে নিরাপত্তা নেই যখন এরকম অবস্থা হবে তখন এমন মানুষ অশান্তিতে থাকবে যেন এবাদ বর ভালো করে করতে পারবে না কাজকর্ম ভালো চলবে চিন্তা আজকে যেসব হচ্ছে গণতান্ত্রিক স্বাধীনতার নামে বিক্ষোভ আর ধর্মঘাট আর ইতি এই সেই হ্যাঁ জ্বালাও পোড়াও এগুলোতে জনগণের সুখ শান্তি হচ্ছে না অশান্তি হচ্ছে অশান্তি হচ্ছে অশান্তি হচ্ছে তো কিন্তু অধিকাংশ মানুষ চিন্তা করছে কি দিয়ে গণতান্ত্রিক দৃষ্টি ভঙ্গিতি। এটা গণতান্ত্রিক অধিকার আর ইসলাম তো বুঝে না অন্যায়ের বিরুদ্ধে সচ্চার হতে নিষেধ করেছে এরা হচ্ছে এর দালাও তো তার দাল আর কত শেষ নেই কিন্তু কি করে দিলি হ্যাঁ তো যে কিছু করলি কি করে দিলে বলো যে কি করেছো। সে হচ্ছে আমিরুল মামিন কোনো কোন খাতে আমিরুল মামিন কথাটি নেই যদি কেউ খেলাফত পেয়ে যায় এজমার ভিত্তিতে এবং লোকজন সন্তুষ্ট নেই আর কোনো ব্যক্তির জন্য একটি রাত পার করবে এইভাবে যে ওয়ালা আন্না আলিহ একটি রাত পার করে অবস্থায় জায়জ নয় যে সে মনে করবে যে আমার কোনো রাষ্ট্রনায়ক নেই আমি কোনো শাসক মানি না বিনা শাসকে আমি হ্যাঁ চলি এটা জায়জ নয় এটা খারিজিদের কথা আমি কোনো পাপিষ্ট জেনাকারী হইতে পারে মদকর হইতে পারে খুনি হইতে পারে কিন্তু শাসক ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না এই কথাটা চিন্তা করেন যেই শাসক আছে অনেক জালেম ধরে নে যে কোন দেশের কথা বলছে আমি কোনো একটা দেশ ধরে বলছেন ধরেন যে কোনো একটা দেশে খুব বড় জালেম শাসক তারপরও সেই দেশে তার স্বার্থে আঘাত করিয়া না আপনি নিজে ডিউটিতে যাচ্ছেন ছেলেমেয়েরা যেন রুজি রোজগার করে আসছেন ঠিক না মসজিদ খোলা আছে মসজিদ যাচ্ছেন নামাজ পড়ে আসছেন তাই না মাদ্রাসা স্কুলে আপনার ছেলে মেয়ে যাচ্ছে লেখাপড়া চলছে স্কুল কলেজ ইউনিভার্সিটি খোলা আছে আছে না নেই জালেম শাসক তারপরেও সব খুব আছে কিন্তু কিন্তু যদি আপনি বলেন যে আইন মানি না সরকার এর বিরুদ্ধে যদি দমন নীতি চলবে তাতে দেশে নিরাপত্তা থাকবে যারা সাঁধা সিঁধা মানুষ তাদেরও নিরাপত্তা থাকবে না সন্দেহ ভিত্তিতে ধরে ধরে উঠাবে আর শাস্তি দেবে হবে না হবে না আর যারা অপরাধী আছে তা আছে হকর অশান্তির শেষ থাকবে না আফগানিস্তানে তালেবানদের ক্ষমতাকে ধ্বংস করে দেওয়ার পরে এই আমেরিকা শক্তি তারপরে যে যাদেরকে দিল এশিয়াদেরকে আমি শুনেছি আফগানিস্তানের ভাইদের কাছে যে মাগরে পরে সেখানে কোনো রকমের নিরাপত্তা নেই কোনো নিরাপত্তা নেই আর কাবুলের বাইরে কোনো জায়গাতে মানে প্রশাসনের কোন রকমের কিছুই চলে না যে যা ইচ্ছা তাই করছে এতে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কারণ প্রত্যেকের দুশ্মন আছে দেশের শাসক যখন কণ্ঠাসা হয়ে যাবে জনগণের সামনে তখন প্রশাসনের দিক থেকে তারা কিন্তু দেশটাকে আয়ত্ত করতে পারবে না তখন কি হবে অরাজকতার সৃষ্টি হবে নিরাপত্তা থাকবে না কারোর সাথে কারো দুশনী আছে গেলে ওড়িয়া বলি করে হবে না হবে না সব দেশগুলিতে এরকম যুদ্ধ টুদ্ধ হয়েছে যুদ্ধের পরে সবার কাছে অস্ত্র যার তার কাছে অস্ত্র লিবিয়াতে যার তার কাছে অস্ত্র যে যাকে উড়িয়ে দিচ্ছে দেখেন বেশ কিছু বাংলাদেশেরা মারা গেল কিনা যার তার কাছে অস্ত্র আমরা তখন চট ছিলাম শুনেছি যার তার কাছে অস্ত্র কারো সাথে আছে গ্রামের বিচার চালিস না দুশ্মনী দিল ওড়িয়া গুলি করে কিন্তু আছে প্রশাসন আছে এই জন্য বলছেন যে একটা রাত কাটাবেন আর আপনার কোনো শাসক নেই আপনি শাসক মানেন না দেশের আইন মানে এমন যেন না হয় এটা হালালি না হারাম সে ভালো মানুষ নাই হোক বাপিষ্ট তারপরে বলছেন এমামের সাথে চিরকাল থাকবে এমামের সাথে থাকবে তাহলে শাসকের নেতৃত্ব হইতে হবে শাসক যদি পাপিষ্টও হয় আর যদি বলে চলো দুশ্মনের বিরুদ্ধে বের হইতে হবে তাহলে বের হইতে হবে এই যে একটা দিন বিনায় শাসকে কাটানো যায়জ নাই এই কথাগুলি দলিল উল্লেখ করি হাদিস সহি মুসলিমে রয়েছে 18১২ নম্বর হাদিস মানে আতাকুম কেউ তোমাদের কাছে আসে ও আমরকুম জেমি উন আল্লাহ রাজন ওয়াহিদ আর তোমরা ঐক্যমত হয়ে রয়েছ কোনো একজন শাসকের ওপর একজন শাসককে তোমরা মেনে নিয়েছ শাসক হিসেবে। হিসাবে ইউরি দাঁয়াশুক আসাকুন তোমাদের লাঠিকে ফাটিয়ে দিতে চাই তার মানে তোমাদের ঐক্য ঐক্যে ফাটল ধরাতে চাই তোমাদের লাঠি মজবুত হয়ে গেছে ঐক্য কি করতে চাই তোমাদের বিচ্ছিন্ন এই হচ্ছে জালেম যদি হয় তারপর আনুগত্য করতে হবে এর দলিল কি এর দলিল সেই বোখারির হাদি সাত হাজার তিপান্ন সেই মুসলিমের আঠারোশো উনপঞ্চাশ ইভিন আব্বাস মতে বর্ণিত মানকা আমির এই কেউ যদি নিজের আমিরের দেশের শাসকের কোনো কিছু ঘৃণা করি অনেক আইন কারণকে ঘৃণা করছে অনেক জুলম অত্যাচারকে আমার ঘৃণা করছি এই নয় যে দেশের শাসকের আইন কারণ মানছি মানে তাদেরকে ঘৃণা করি না ঘৃণা করতে হচ্ছে তাদের পাপের কারণে বা তাদের জুলম অত্যাচারের কারণে ফেলিয়া কিন্তু কি করতে হবে ঘই হইলে অপরাধ তাদের দেখছেন জুলুন দেখছেন ফালিয়াসবির আলী ধৈর্য ধারণ করে সাবর করতে হবে এই নয় যে বেরিয়ে যাও না না না ফালিয়া খরচ বলে ফালিয়াসবির সাবর করে ফাইন হইলে এই সাহাদ মিনান নাসে খার মিনার সুলতান কোনো ব্যক্তি যদি শাসকের আনুগত্য থেকে বেরিয়ে যায় শিবরান এক বিঘত একটু বেরিয়ে গেল তারপরে যদি মারা যায় তাহলে আতিন কেউ যদি নিজের হাত টেনে নেয় আনুগত্য থেকে সরকার শাসকের আনুগত্য থেকে লি আল্লাহ কেয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাছে কোন দলিল থাকবে না প্রমাণ থাকবে না সে জাহিলিয়াতের মরণ করবে। সে জাহিলিয়াতের মরণ করবে। জাহিলিয়াতের মরণ মানে কাফের হয়ে মরবে এটা নাই আবার ইহাদেশগুলোকে বুঝতে হবে বড় জাহিলিয়াত হচ্ছে কাফের কাফের হয়ে যাওয়া মুশ্রেক হয়ে যাওয়া আর আংশিক জাহিলিয়াত হচ্ছে যে কুফরির কিছু খাসলত চরিত্র কুফর কেও কি বলা বলা হয়েছে হয়েছে। এইজন্য এই যে জাতীয়তার গন্ধ থাকে পুরোপুরি না থাকে জাতীয়তাটাও টাও আংশিক কারোর মধ্যে রয়েছে কারোর মধ্যে পুরোপুরি একেবারে জাতীয়তাবাদী আহ বিভিন্ন স্তর আছে কিন্তু জাতীয়তা কেউ জাতীয়তা ছাড়া কিচ্ছু বুঝে না আর কেউ মধ্যে একটু টানা আছে তার বড় জাতীয়তা আছে আবুদার রাজিয়াল হোক তার গোলাম বা কোনো একজন গোলাম কেউ হয়তো তার অন্য গোলাম অথবা রাজিয়াল হবে যাই হোক একবার কোনো ক্ষেত্রে রাগ করে বলে যে ইয়াবনা সাউদা হে সন্তান যেমন সাউদা সাউদা কালো মহিলাকে বলা হয় তার মা ছিল কালো আফ্রিকান এই কালোর সন্তান বা কালিয়ার সন্তান এই কথাটি শুনে নি সুর সাল্লাম বা তার কাছে অভিযোগ পৌঁছে গেছিলো যে এইরকম আবুদার বলেছে বা ফিকা বলেছিলেন তুমি তুমি এমন মানুষ তোমার মধ্যে জাহিলিয়াত আছে জাহিলিয়াত আছে সুতরাং কেউ যদি বলে যে হাজা হিন্দি এটা ইন্ডিয়ান এটা বাঙ্গালি এটা এই আফ্রিকান চুডাং মাসরি এইরকম করে মানে যাতে বুঝা যায় যে জাতীয়তা প্রকাশ পাচ্ছে পরিচয়ের জন্য অসুবিধা না আমি তো নিজে বলছি আমি বাঙালি জাতীয়তা কি কোনো জাতীয়তা না পরিচয়ের জন্য আলাদা আলাদা পরিচয় পড়ছে আল্লাহ শোভা কাপায় কিন্তু কথার ভঙ্গিমাতে বোঝা যায় যে আপনি জাতীয়তার ভিত্তিতে ঘৃণা করছেন না পরিচয়ের জন্য বলছেন যদি এই জাতীয়তা থাকে শুধু এই কথাটি বলেছিল তার মধ্যে এটা হচ্ছে কিন্তু কুফুর এই জন্য বলছো তুমি এমন মানুষ তোমার মধ্যে একটা জাহিলিয়া তরে ফিকা জাহিলিয়া মহাজের আনসার নামটা কত সুন্দর কত সুন্দর নাম আল্লাহ কোরআনে দিয়েছেন কিন্তু যখন দুই দলে ঝগড়া লেগেছিল পানি নিয়ে আর একজন আরেকজনকে মেরে দিয়েছিল তখন মহাজের ডাক দিয়েছে মহাজের ভাইরা বাঁচাও আমাকে আনসারি দেখলো তুই তো আমাকে মারো আনসার আনসারি আমাকে রক্ষা করো দুই দল তো একবারে রেডি হয়েছে কি হয়েছে গিয়েছে মারো তখন কি বলেছে শুরু দা এই জাহিলিয়াতে ডাক্তার ছেড়ে দাও এর খারাপ কথাটি ছেড়ে দাও ফাইন না মুনতে না এটি হচ্ছে সরা পচা কথা মুনতে না যাতে গন্ধ আসে মরা যদি কোনো পাখি বা খাসি মরে যায় এটাকে বলা না বা নেতেনা মহাজের কে রক্ষা করবে আনসার আনসার কে রক্ষা করবে এত সুন্দর নামেও জাতীয়তা হয়ে গেলাম লাভ আলের নিয়ত মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর তো কি বলছিলাম মিতা তান জাহিলিয়া মানে এই নয় যে কেউ যদি শাসকের আনুগত্য দেবে যে সে কাফের যদি নয়। হয়েছে কুফরি চরিত্র কাফেররা মুশরেকের আমাক্কার তাদের মধ্যে এত আত্মহঙ্কার ছিল মাসাইল জাহিলিয়াতে এই রয়েছে যে তারা কোন শাসককে মানত না তাদের গোত্রীয় শাসন ছিল নিজের বংশের দাদাকে মানব পরকে কেন মানবো এই আরব দেশে কোনো রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না সবাই একজন তারপরে বলছেন লেখকাত শাসকদের পেছনে জুমার সলা জাইজ জুমা এবং জামাত দুটোই কিন্তু এখানে শুধু জুমার কথা বলেছে আমার অন্যরা জামাত জুমা জামাত মুসলিম শাসকের দায়িত্ব হচ্ছে যে দেশে জুমা জামাত কায়েম করবে সেই ক্ষেত্রে সবচাইতে ভালো যদি মুসলিম শাসক নিজে এমামত করে নিজেই এমামত করে কিন্তু আজকাল সেটা সম্ভব হয় না যার ফলে আলেমদেরকে দিয়ে কি করা হয় এমামতি করা হয় সলাপ পড়ানো হয় কিন্তু শাসক থাকেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে ঈদ অতক্ষণ ঈদের সলা হয় যতক্ষণ পর্যন্ত প্রত্যেক এলাকার আমির ওখান হাজির না হচ্ছে জমা এবং জামাত তাদের পেছনে জায়েজ জাহেজাতুন মানে নাফিজ আতুন বাস্তবায়ন করতে হবে পড়তে হবে এই নাই এই শাসক ইহ গুহাগার ইয়ে নামাজ পড়াচ্ছে নামাজ পড়বো না চলবে না আমি নামাজ পড়াবো তার পিছনে লেখক রহমতুল্লাহ ফিফি মাসাইল বর্ণনা করেছেন আর কখনো জয়ীফ কথাও বর্ণনা করেছেন এটাকে দেখেছি জাল হাদিস আর সাবিকার নজুম গত সপ্তাহে ছিল এখানে একটা ওই রকম উক্তি বর্ণনা করেছেন যেটা না। কোনো দলিল পাওয়া যায় না ওই ওসাল্লি বাদহাসিদ তারা কাতেন জুমার সালাতের পরে জুমার সালাদর দুই রেখাত তারপরে ছয় রাকাত সালাত পড়বে বলছেন ছয় রেখাতে তো কোনো হাদিস নেই চার রাখাতের হাদিস আছে আর বাড়িতে পড়লে দুই রেখাতে আছে হ্যাঁ বাড়িতে এসার সঙ্গে দুই রেকাত পড়েছেন মসজিদে চার রাখার হাদিস রয়েছে এই সঠিক মত হচ্ছে যে কেউ যদি মসজিদে পড়ে চার পড়া উত্তম যদিও দুই জাহেজ আর বাসা এসে পড়লে দুই পড়া যথেষ্ট কিন্তু কেউ যদি মনে হয় বাসায় তো চার পড়েও তাও যায় যে চারের হাতিস আছে তো চার এখন হতে পারে হতে পারে এটা আমি নিজের তর্থে বলছি হতে পারে যে এই ইমাম্বর বাহারি উনি ওই দুই আর চার দুটাকে মিলিয়া ছয় করে না হলে এই রকম কোনো দলিল পাওয়া যায় না অ্যাপসেলোবাই না কল্যাা কাতায় যে দুই ছয় রাখা যে পড়বে উনি বলছেন দুই দুই করে সালাম ফিরবে দুই দুই করে সালাম ফিরবে এটা ঠিক আছে দিন হোক আর রাত হোক উত্তম হচ্ছে সন্ন্যত হচ্ছে যে দুই দুই করে সালাম ফিরা আর কাদে সলাতুল্লাহারে মাসনা মাসনা হাকাজা কাদা কাল আহমদ বিন হাম্বাল বলছেন যে এইভাবে এমাম আহমদ বিন হাম্বাল বলেছেন কিন্তু কোথায় বলেছেন অল্লাহ তালা আলম এজন্য তাবকাতুল হানা বেলাতে এটি রয়েছে আর তারপরে আর একটি কেতাব বলছেন কিন্তু এর দলিল বলছে ওলাম আকিফ আল্লাহ দলিল ফিহাজা হানাবেলাদের এই উক্তি রয়েছে ছয় রাকাতের কিন্তু কিন্তু এর কোন দলিল পাচ্ছি না এর কোনো দলিল পাওয়া যায়নি কথা এমাম আহমদিনের যেহেতু অনুসারী ছিলেন এমাম বারবাহুল তার বরাদ দিয়েছেন বল খেলাফাতুফি কোরাইশ এলা মারিয়াম আলিম বলছেন কোরাইশদের মধ্যে খেলাফত থাকবে এটাও আরেকটা মশলা কোরাইশ খুঁজে খুঁজে তালে খেলাফত যোগ্য ব্যক্তি বেশি হক রাখে কারণ সুর মিন আল্লাশ যখন আনসারিরা একটা কল্পনা জল্পনা করেছিল যে আমাদের মধ্যে একজন আমির হোক আর মহাচারদের মধ্যে একজন হোক তখন কি বলেছিলেন বাবাক সিদ্দিক রাজি আল্লাহ তবা মহারাজ আল্লাম মাতমিন করাইশ সাদিস কি রয়েছে যে এমাম শাসক হবে কোরশদের মধ্যে যত যদি দুইজনও থাকে দুইজন আছে একজন করাইসে তাহলে ও কোরআশ আর খালিফা তাই এখানে বলছে এবং মর্মে হাদিস রয়েছে সেই হাদিসটা এখানে এসছে নিয়ে এসছেন নবী সাল্লা সাল্লাম হাদিস শহীদ বুখারি তিন হাজার পাঁচশো এক মুসলিমের আঠারোশো বিশ লাই আজাল ও হা আজাল আমরফি করাইশ সর্বদা এই কাজটি এই বিষয়টি মানে খেলাফতের বিষয়টি যেন করাইশে থাকে মা ব্যাকে মিনান্ন ইস্নান যতদিন পর্যন্ত জন থাকে দুই দুইজনও যদি থাকে একজন কোরাইশ পথ কোরেশকে নেতৃত্ব দিও কিন্তু একটা শর্ত অবশ্যই আছে সেটা হচ্ছে যোগ্য হইতে হবে কোরাইশ কিনা অযোগ্য আর অন্য বংশের অনেক যোগ্য। তাহলে যে বেশি যোগ্য কারণ দেশ পরিচালনার ব্যাপার আছে শুধু কোরাইশকে বসিয়ে দিলেন হবে পুতুলের মতো তো কোরআশ যোগ্য হলে সে বেশি হকদার হ্যাঁ কোরআশ যোগ্য আছে তারপরও যদি অন্য কাউকে খেলাফত দিয়ে দেওয়া হয় তো সেটা জায়েজ কিন্তু অনুত্তম এটা জায়েজ কিন্তু অনুত্তম প্রথম খেলাফত খেলাফতের রাশেদা হ্যাঁ কোরেশ বংশে ছিল তারপরে বৃহৎ যে বংশে চার খালিফাই তারপরে মা বানু মাইয়া তাঁরাও কোরেশ বংশের তারপরে আব্বাস একেবারে কোরেশের মধ্যে বানু হাসেন জি আব্বাস বিন আবদুল মোতালি বিন হাসেন বিন আব্দুল মানাহ ছয়শো পর্যন্ত বাগদাদে যে খেলাফত থাকলো বাগদাদ রাজধানী আব্বাসীদের চলল কিন্তু তারপরে যে খেলাফতগুলি আসলো ওসমানি খেলাফত চলে গেল তুরস্ককে মোগলদের খেলাফত যে মঙ্গোলিয়া থেকে আসলো আর ভারত দখল করলো তারা ইসলাম গ্রহণ করলো একযুগে তো তারাই মানে এমন ছিল যে জঙ্গলি জাতি ছিল তাঁতারি জাতি হালাকুখ হাঁ চঙ্গাঁ আর তারপরে তারা ইসলাম গ্রহণ করলো অনেক অসংখ্য মুসলিমকে খুন করে ফাসাদ সৃষ্টি করে আর তারপরে তারা ভারত দখল করলো তারাই খলিফা হইলো তাহলে তো খেলাফত করে এসে থাকলো না কিন্তু করে সে যদি খেলাফতের যোগ্য ব্যক্তি থাকে তাহলে সেটা হচ্ছে উত্তম বা সেটা হচ্ছে সরিয়াসমত সালামের অবতরণ পর্যন্ত কেমত পর্যন্ত এই বিধান থাকবে তারপরে বলছেন ওমান খারা আলাসলামিন ফাহা খারিজি কেউ যদি মুসলিম কোনো শাসকের বিরুদ্ধেই অস্ত্র করে বেরিয়ে যায় অস্ত্র ধারণ করে শুধু রাস্তা বের হওয়া নয় সেটা যে কোনো ধরণে হইতে পারে যদি ফতুয়া দেয় নিজে অস্ত্র ধারণ করে না কিন্তু ফতুয়াবাজ করছো যে এ হচ্ছে নাস্তিক একে খুন করলে সব কাজ হবে এ হচ্ছে ইসলামের দুঃশন একে মারো এরা হচ্ছে ইহুদীদের দালাল এহুদিনাসার আমেরিকার দালাল মারো হ্যাঁ যদি পরিচিত করে এই কাজের জন্য কিন্তু নিজে অস্ত্র ধারণ করে না খারেজি কারণ হিতাকাঙ্ক্ষী হওয়া ইসলাম করার চেষ্টা করা সংশোধন করার চেষ্টা করা নয় তাদের অপদস্ত করার চেষ্টা নয় তাদের বিরুদ্ধে সচ্চার করা এবং সচ্চার হওয়া নয় এরকম অন্তরে বিদ্বেষ শত্রুতা রাখা না তাদের জন্য দোয়া করবে হেদায়তের তাদের যে বক্রতা রয়েছে বা ভুল ত্রুটি রয়েছে সেজন্য দোয়া করবে খরুও বিভিন্ন স্তরে রয়েছে খরু কথার দ্বারা খরু আপনার কাউকে বিভ্রান্ত করার দ্বারা খরচ অস্ত্রের দ্বারা হইতে পারে আর কোন ভাবে হইতে পারে ওখা সাক্কা আসাল মুসলিম যেই ব্যক্তি শাসকের বিরুদ্ধে বের হইল সে হচ্ছে খারেজি আর সে মুসলিমদের ঐক্যে ফাটল ধরালো মুসলিমদের ঐক্যে ফাটল দবা খালা ফাল আসার আর সে অনেক হাদিসের বিরোধিতা করল দলিল বিরোধী কাজ করলো বিরোধী কাজ করলো আসার আসার বহু জাহিল আ তার মরণ হবে জাহিলিয়তের মরণ গুণাগার পাপিষ্ঠ হয়ে সে মরবে করোন রসুল্লা সাল্লাম হাদিস মুসলিমের আঠারোশো নম্বর হাদিস আবু আল্লাহ তার থেকে খালিল আওসানি আমার অন্তরঙ্গ বন্ধুরা ওসিয়ত করেছেন আমি শুনি আমি যেন শুনি এবং আনুগত্য করিদানোলাম ও যদি হয় সেতৃত্ব দিয়ে দেওয়া হয় আর সে দেশ চালাচ্ছে যেভাবে চালাচ্ছে এর বিরুদ্ধে বেরোলে বিরাট ফাসাদ সৃষ্টি হবে ভালো কিছু হবে না ধৈর্য ধরতে বলেছেন এই ক্ষেত্রে ওসাইদ বিন হোদায় আলী আল্লাহ তাল্হ বর্ণনা করছেন সেই বখারে মুসলিমের হাদি আন্নাসার জনকীয় ব্যক্তি আনসারি খালাবে রাসোরামের সাথে নির্জন্যে কথা বলল এসে বলে আল্লাহ ইসলাম এল উনি কামা ইসলাম আলদ ফোলান আমাকে কি কোন একটা দায়িত্বশীল বানাবেন না যেমন অমুককে দায়িত্বশীল বানিয়েছেন ফাঁকা তখন তিনি বললেন যে দেখো আমি তোমাকে দায়িত্ব চাইতো তাকে কিন্তু দিতেন না কারণ যে চাইছে কারণ আছে এটা শরীয়তের বিধান চাইবে না ওকে দিতে হবে নাহলে ওর দ্বারা কাজ হবে বলে ওর মধ্যে খ্লাস আছে ওকে নসিহত করলেন দেখো আমার যুগে তো অবিচার হবে না কিন্তু এমন একটা যুগ আছে তোমাদের সাথে অবিচার হবে তখনও সবর করিও এনাকুম সাতল কোন আসারাতান নিঃসন্দেহে অচিদে আমার পরে তোমরা সম্মুখীন হবে তোমাদের ওপর অন্যকে প্রাধান্য দেওয়ার বা আশারা সুন্দর একটা বাংলা বলে সেটা হচ্ছে স্বজন প্রীতির স্বজন প্রীতি আপন যারা সে আপন গোত্রীয় আপন হইতে পারে আর আপন এইসব আমার লোক যা নিজের দলের লোককে কিন্তু সবকিছু করা হচ্ছে আজকে সবকিছু দলীয় দলীয় ব্যানারে অপরাধ করে তাদের কিছু হয়নি ভবিষ্যৎবাণী কেমন পর্যন্ত চলতে থাকবে আমার পরে হইতে ফাঁস বেরু ধৈর্য ধারণ করিও ওমাইয়া যুদ্ধি শুরু হয়েছে বড় বড় পদে ওদের মধ্যে অনেক অযোগ্যরা ছিল তাদেরকে ওঠানো হয়েছে জি বড় বড় যোগ্যরা ছিল তাদেরকে দেওয়া হয়নি কারণ অন্নপত্রের তারা হাত কাউনি আলাল হাউজ আমার সাথে হাউজের সাক্ষাৎ পর্যন্ত কি করিও ফার্স বেরু ধৈর্য ধারণ করি তা ধৈর্য ধারণটা শুধু সাময়িক না কেমত পর্যন্ত ধৈর্য ধারণ করি যতদিন থাকবে ধৈর্য ধারণ করি এবং ছেলে মেয়েদেরকেও ধৈর্যের কথাও শিখায় যে স্বজন হবে আমরা রাষ্ট্রীয় যে সব সুযোগ সুবিধা আছে সেগুলোতে বঞ্চিত থাকব, চাকরি বাকরিতে বঞ্চিত থাকব নেতৃত্ব বঞ্চিত থাকব কিন্তু এই সবের পিছনে পড়তে চাই না ধৈর্য ধারণ তারপরে বলছেন ওয়ালাই আহিল কে তাহল সুলতান ওয়াল খরুজ আলীহি ওয়াইন জাহরু কোনো শাসকের বিরুদ্ধে লড়াই করা হালাল নয় হারাম অল খরুজ আলী তার বিরুদ্ধে বের হওয়া অস্ত্র ধারণ করে জাইজ নয় হারা হারাম ওয়াইন জাহরু যদিও জুলুম করে জাহরু মানে জলম যদিও তারা জুলুম করে কেন বলেছেন ধারণ করিও হাতাল কাউ হউজ হাওজে আমার সাথে সাক্ষাৎ পর্যন্ত সন্না ইসলামী আদর্শ নয় রসল উল্লাস আদর্শ নয় শাসকের বিরুদ্ধে লড়াই করা বরং এটি হচ্ছে বিদাত খারেজদের বিদাত খাওয়ারেদের বিদাত আলী রজাত যুগ থেকে শুরু হয়েছে কারণ এতে দিন দুনিয়ার বিশৃঙ্খলা সৃষ্টি হবে দিনেরও ফাসাদ সৃষ্টি হবে দুনিয়ারও ফাসাদ একটু আগে যেমন বললাম যে যখন দেশে অশান্তির সৃষ্টি হবে নিরাপত্তাহীনতা হবে তখন মসজিদ অনাবাদ হয়ে যাবে স্কুল কলেজে মাদ্রাসা দেখুন যখন রাজনৈতিক অশান্তিগুলি হচ্ছে তখন স্কুল কলেজ বন্ধ করে দিচ্ছে না লেখাপড়া খারাপ কেমন অবস্থা হচ্ছে যে ওই বছরই তো সার্টিফিকেট হবে পড়াশোনা তো কিছু হলো না হ্যাঁ তো সব দিক থেকে ক্ষতি রাস্তাঘাটে নিরাপত্তা নেই হাটে বাজারে নিরাপত্তা নেই আল্লাহর রবান হেফাজত করেন এখানে আজকে আলোচনা শেষ করছি ওসল আল্লাহ সাল্লাম আল ওয়ালা আলী